অতপর তিনি তার সাহাবিদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন হে লোক সকল শত্রুর সঙ্গে মোকাবেলায় অবতীর্ণ হবার কামনা করবে না এবং আল্লাহতালার নিকট নিরাপত্তার দোয়া করবে অতপর যখন তোমরা শত্রুর সম্মুখীন হবে তখন তোমরা ধৈর্য ধারণ করবে জেনে রাখবে জান্নাত তরবারি ছায়ার নিচে অবস্থিত অতপর আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম দোয়া করলেন হে আল্লাহ কুরআ নাজিলকারী মেঘমালা পরিচালনাকারী সেনাদল পরাভূতকারী আপনি কাফির সম্প্রদায়কে পরাজিত করুন এবং আমাদেরকে তাদের উপর বিজয় দান করুন